শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীমকথিত শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনের সহিত নৌকা বিহার সাতাশে অক্টোবর আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দ নবম পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণ কেশবাদি ভক্তের প্রতি তোমরা বল জগতের উপকার করা জগৎ কি এত টুকুগা। আর তুমি কে যে জগতের উপকার করবে তাকে সাধনের দ্বারা সাক্ষাৎকার কর তাকে লাভ করো তিনি শক্তি দিলে তবে সকলের হিত করতে পারো নচেত নয় একজন ভক্ত যতদিন না লাভ হয় ততদিন সব কর্ম ত্যাগ করব শ্রীরামকৃষ্ণ না কর্ম ত্যাগ করবে কেন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 আমি বললাম সম্মুখে যেটা পড়ল না করলে নয় সেটাই নিষ্কাম হয়ে করতে হয় ইচ্ছা করে বেশি কাজ জড়ানো ভালো নয় ঈশ্বরকে ভুলে যেতে হয় কালীঘাটে দানই করতে লাগল কালী দর্শন আর হলো না আগে জো করে ধাক্কা ধুক্কি খেয়েও কালী দর্শন করতে হয় তারপর যান দত করো আর না করো ইচ্ছা হয় খুব করো। করশ্বর লাভের জন্যই কর্ম শম্ভুকে তাই বললুম যদি ঈশ্বর সাক্ষাৎকার হন তাকে কি বলবে কতগুলো হাসপাতাল ডিসপেন্সারি করে দাও ভক্ত কখনও তা বলে না বরং বলবে ঠাকুর আমায় পাদপদ্মে স্থান দাও নিজের সঙ্গে সর্বদা রাখো পাদপদ্যে শুদ্ধা ভক্তি দাও কর্মযোগ বড় কঠিন শাস্ত্রে যে কর্ম করতে বলেছে কলিকালে করা বড় কঠিন অন্নগত প্রাণ বেশি কর্ম চলে না জ্বর হলে কবিরাজি চিকিৎসা করতে গেলে এদিকে রোগীর হয়ে যায় বেশি দেরি না। তখন ডিগুপ্ত কলিযোগে ভক্তিযোগ ভগবানের নাম গুণগান আর প্রার্থনা ভক্তিযোগী যুগ ধর্ম তোমাদেরও ভক্তিযোগ তোমরা হরি নাম করো মায়ের নাম গুণগান করো তোমরা ধন্য তোমাদের ভাবটি বেশ বেদান্তবাদীদের মতো তোমরা জগৎকে স্বপ্নবধ বলো না অরূপ ব্রহ্মজ্ঞানী তোমরা ন তোমরা ভক্ত তোমরা ঈশ্বরকে ব্যক্তি বলো এও বেশ তোমরা ভক্ত ব্যাকুল হয়ে ডাকলে তাঁকে অবশ্য পাবে